গত পর্বে আমরা কোরআশদের ছয়টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে চাপ প্রয়োগ অপমান চরিত্র হননের চেষ্টা ইসলামের বার্তাকে বিকৃত করা ও কুৎসা অটানো রসুল্লা সাল্লাই এর সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা এবং সব শেষে ব্যঙ্গবিত্রুপ এই পর্বে আমরা শুরু করব সাত নম্বর থেকে সেটি হচ্ছে প্রলোভন এবং চ্যালেঞ্জ এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবেন আব্বাস কোরআশ নেতারা কারবার পাশে মিলিত হল বলল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 মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ মূসা ফিরাউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মূসা আল্লাহিসাল্লাম তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করলো মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললে এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশাও একই কাজ করলো।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 নবীর কাজ উম্মতের কাছে তাওহিদের বার্তাকে পৌঁছে দেয়া তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি দিকেই বারবার জোর দিচ্ছেন তা হলো তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবস্মীর ও মঞ্জির হিসেবে সুসংবাদ দাতা এবং সতর্ককারী কিন্তু কোরআসরা নাছড়বান্দা তারা বিদ্রুপ করতেই থাকল হয়তো তারা রসুল্লাহ সাল্লা আলাইস্লামের নার্ভ টেস্ট করছিল হয়তো তারা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে খেপিয়ে দিতে চাইছিল ফির আউনের ক্ষেত্রে আমরা দেখেছি মুসা আল্লাহালামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল চাইছিল। কোরাইশরা একই রকম কাজ করছিল তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে সেটা হল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 যেন আমাদের জন্য কিছু দুর্গ বাগান সোনার ওপার খনি দান করে আর হ্যাঁ আর কাজ করলে কেমন হয় তুমি তাকে বলো সে যেন তোমার প্রয়োজনটাও পূরণ করে দেয় কারণ আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো করে জীবিকা মেটানোর চেষ্টা করছ তারা এই বলে উপহাস করছিল যে মোহাম্মদ সাল্লাম যদি আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে থাকেন তাহলে তাকে কেন অন্য সবার মতো অর্থ উপার্জন করতে হচ্ছে তাই তারা বলছিল যে আল্লাহর কাছ থেকে ধন সম্পদ নিয়ে আসতে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 কোরাইশরা হঠাৎ করে আর রহমান নামক ব্যক্তির কল্প ফেদে বসে তাদের মাঝে একজন বলল যাও যাও গিয়ে আল্লাহ কন্যা ইবাদত আরেকজন বলল আমরা তোমাকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আল্লাহ এবং তার ফেরেস্তাদেরকে আমাদের সামনে হাজির করছো। দৃশ্যটা কল্পনা করা যাক সবাই মিলে রসুল্লাহকে উপহাস করছে ব্যঙ্গ করছে খোঁচা মেরে মন্তব্য করছে তাকে টিটকারি দিচ্ছে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 এই ছিল রসুল সাল্লাই এর চারপাশের পরিবেশ এবং মানুষগুলোর অবস্থা ও তাদের মানসিকতা এই ধরনের লোকদের তিনি দাওয়া করেছিলেন কোন সন্দেহ নেই কত কঠিন একটা মিশন ছিল তার এমন কিছু লোককে তিনি ইসলামের দিকে আহ্বান করেছিলেন যারা রীতিমতো অসভ্য আর মিথ্যক কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি ইসলামের দিকে মানুষকে আহ্বান করেই গেছেন উপরের এই ঘটনাটির সাথে মিলে যায় এমন কিছু আয়াত আল্লাহ উল্লেখ করেছেন সোরা ঔ তুসি কম কম কি সফন ঔত বিল হিম يكون لك بيت من زخرف বই তুম في السماء ولن نؤمن لرقيك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 বলুন পবিত্র মহা আমার পালন করতা, আমি একজন মানব একজন এরকম আরো বেশ কিছু উল্লেখ করেছেন দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন এবেন আব্বাস থেকে তিনি বলেন মক্কার অধিবাসীগণ রসুল উল্লাহ সাল্লাইের নিকট অনুরোধ করেছিল তিনি যেন তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে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 এ প্রসঙ্গে আল্লাহ তারা বোলেন ও ম মিল বি ইহল ও চল মুহ ও শিলু বিল আয় ই হুইফ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 নজর ওকবা ফিরে এলো কোরাইশ সম্প্রদায়ের নিকটে তারা বলল হে কোরাই সম্প্রদায় আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহাম্মদ স্পষ্ট মীমাংসা করে দেবে ইহুদি যাজক কন আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে সেই বিষয়গুলো তারা ওদেরকে জানায় তখন কোরাইশের লোকেরা রসুল্লাহ সাল্লা নিকটে আসে এবং বলে হে মোহাম্মদ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাও দেখি ইহুদিদের নির্দেশিত বিষয়গুলো তারা জিজ্ঞেস করে রসুলাম বলেন আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে আমি আগামীকাল এদিকে একে পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু ওই সম্পর্কে কোন ওহিনাজিল হল না হজরত জিবাহাল্লাম ও আসলেন না মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা তারা বলছিল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 কালো রিল কত হইল নাম فضربنا على آذانهم في الكهف سنين না হুম লি না হিসবিন আহসলিমিস নহ্নাল 1. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى 2. وربطنا على قلوبهم إذ قاموا 3. فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها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 এর উত্তর ও আল্লাহ দিয়েছেন একই সুরায়সঙ্গ আল্লাহ তারা বলেন ইব মৌরিবশি অজদুফি আইনি হমে অজদ কৌম উনি ইন তত্তি রফিহি أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى رَبِّهِ ও عَذَابًا নিবুহ সু مَنْ ইল وَعَمِلَ صَالِحًا فَلَهُ আল ফলিহ ফল হু যুষ্হু أَمْرِنَا অমৃয়ুস্রো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 প্রশ্ন হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে পারায় কি নবী হবার সত্যতা প্রমাণ করে অথচ ইহুদিরা মুসা আলাহিসাল্লামকে নবী হিসেবে মানে আর মূসা আল্লাহিস্লামের কাছে এমন জ্ঞান ছিল না যা খিজির আল্লাহামের কাছে ছিল কিন্তু এই জ্ঞান না থাকার কারণে মূসা আলাহিস্লাম মিথ্যা নবী হয়ে যাননি যদিও ইহুদিদের প্রশ্নগুলোর সবকটে যথাযথ উত্তর দেয়া হয়েছিল আমাদের মনে রাখতে হবে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর আল্লাহ রসুলসাল্লাহ আলহিম ঠিক ততটুকুই জানতেন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 এমন সময় দেখি মুহাম্মদ আমাদের দেখে এগিয়ে এলেন বলে উঠলেন কেন তুমি আমার অনুসরণ করছো না কেন আল্লাহর উপর বিশ্বাস আনছ না কেন ইসলাম গ্রহণ করছো না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 আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামে আহ্বান কেন সব সুন্দর অবলম্বন করুন সুরাবণী ইসরায়েল আয়াত একশো দশ কোরসরা করেছিল সত্যি কিন্তু সাহাবিরাও কম জান না আবু বকর এবং আবদুল্লাহিনুদ রাজিয়াল আনহুমা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 আমাদের ধর্ম নিয়ে বিদ্রুপ করছো তোমার জন্য আমরা আরবদের চোখে ছোট হয়ে গিয়েছি লোকের মুখে মুখে রোটে বেড়াচ্ছে কুরাইসদের মাঝে নাকি জাদুকর আছে অদ্ভুত ব্যাপার হল কুরাইসদের মাঝে জাদুকর আছে এই গুজব সৃষ্টির জন্য সাল্লাহ আল্লাহামকে দায়ী করছে অথচ এই গুজব শুরুতে কুরাইশরাই রটায় তারাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে জাদুকর ডাকতে শুরু করে কিন্তু পরবর্তীতে তাদের নিজেদের কাজে নিজেরাই লজ্জায় পড়ে যায় উত্বা বলে আল্লাহর কসম দেখে মনে হচ্ছে যেন আমরা এক গর্ভবতী নারীর সেহাম্মদ সাল্লাহু আলাই দায়ী এরপর উৎপাহ প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে উচ্চ মর্যাদা ধন সম্পদ তিনি যা চান তাই দেয়া হবে তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লা আলাইসাল্লামকে লোভ দেখিয়ে আপস সমঝোতার মাধ্যমে ইসলামকে পঙ্গ ও নিষ্ক্রিয় করে দেওয়া এখানে লক্ষণীয় ব্যাপার হল রসলুল্লাহ সাল্লা আলাইসালাম উতবার এসব বকবাকা নেই মন দিয়ে শুনেছেন কথার মাঝখানে তাকে একবারও বাধা দেননি কেন না কেননা রসল সাল্লা আলিয়া ছিলেন একজন উৎকৃষ্ট শ্রোতা আর তাই উত্বার কথাগুলো অর্থহীন হলেও তিনি শান্তভাবে তার সব কথা শুনে গেলেন উত্বা এক সময় থামল रसुल्ला मृदुस्वे जिज्ञेस उत्पा हाँ शेष रसुलवाबा बर कुर आने शुरू थे आयात पाठ करते थकल एक িতবুফুসি লি অলি কৌমীল বেশি রসংস হুমলস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 নম অনদশুষ্ণুকুম্যুহ ইল ইুকুম ইলহু আহিদু ফস্তিমো ইলি অস্ত ফি ওইলু মুশ্রি অলীন ল কত বিলিহুম কফলন অমনু আলিহ তিলহুম অজুন্ন অন্য উল্ ইন্ম ফুরোন্লি খি উম নি ও দি কবুল আলম ও জালফি হিয় সৌ কী হর দফি হত وقدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ ثُمَّ اسْتَوَاءِ لَا السَّمَاءِ وَهِيَ دُخَانٌ সকাললহ অলি অর্দিয় পানউর সকালল হলি অর্দিয় পৌয়ন অর্চন পো কবাহ সবা সি নিউ হাফি খু সময় বি হিফ লি কত কীরলা জি জিলি হামি এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে এটা কিতাব এর আয়াতসমূহ বিষদ ভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অতপর তাদের অধিকাংশই মুখ ফিরে নিয়েছে তারা শুনে না তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল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 যে ঘটনা আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লাহর আল্লাহ রসুল সাল্লা একটা কথা বার স্পষ্ট করে তাদেরকে সেই পথেই হাঁটতে হবে এখানে মিডল গ্রাউন্ড বলে কিছু নেই সেদিনের কোরাইশরা প্রস্তাব দিয়েছিল যেন তাদের রবকে নী উপাসনা করেন আর আজকের দিনের মুনাফিকরা বলে দিন আল্লাহর দেশ সবার আমাদের বুঝতে হবে আল্লাহর দিনে কোনো কাটছাট নেই আনুগত্য কেবল আল্লাহর জন্য অন্য কোন সত্তা বা আদর্শের প্রতি আমাদের আনুগত্য থাকা চলবে না কোরআ সর্বশেষ যে অনুরোধটি করেছিল সেটি হল রসুল্লাহ সাল্লাইসাল্লাম যেন সেই আয়াতগুলো বাদ দেন যেগুলো তাদের দেবতাদের অবজ্ঞা করে আল্লাহ তখন কোরআনে আয়াত নাসিল করেন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 তিলক ইনসি তু হইফু ইন্না সৈতর ইন্না আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়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 ফেসবুক পেজ ডবসবুক ডেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল অর্গ 2015